ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং আইবিএ থেকে এমবিএ। বিএিয়াল সেক্টরে জব করে আসেন এবং টেক্সটাইল এখন এইটাতে ওনার কাছ থেকে অনেকগুলো অভিজ্ঞতা জানবো আসলে বেসিক্যালি একটা জিনিস আসলে আমি যেটাই বলি না কেন এটা আসলে আমার ব্যক্তিগত ভাবা বা কারণ আমরা আলাপ আলোচনা আর মুসলমান হিসেবে আসলে আমি খুব একটা কথাবার্তাকে ভাই ব্রাদার সাথে কথাবার্তা বলা নিজের লাইফ শেয়ার করা সেগুলোতে আমার এখানে মূল উদ্দেশ্য থাকবে তো কারণ অনলাইনে আসলে ইসলাম কথাবার্তা বলা বা যে কোনো পয়েন্টে কথাবার্তা বলা আজকাল অনেক রিসকি থাকে এবং সেটা দেখা যায় অনেক সময় কারণ হয়ে দাঁড়ায় বড় ভাই হয়তো মনে হয়েছে যে আসলে আমি কিছু জানি যদি আসলে আমি কিছু জানি না তো ওনার ধারণা আসলে ভাঙা থাকা যে আমি কিছু জানি না এই জন্য আসলে আজকে থ্যাংক ইউ মাহুব ভাই এবং সবাইকে আমার দেখার ও আমাকে আসলে বড় ভাই বলার চেষ্টা করতেছে কারণ হলো আমাদের ঢাকা কলেজের মানে আপনি করে বলি আপনাকে আসতে বললাম না অসুবিধা নেই আপনাকে আসতে বললাম আপনি রাজিও হয়ে গেলেন আপনার দিতে আপনার ওপিনিয়ন আসলে এতটা গুরুত্বপূর্ণ কিভাবে মনে করেন কেন মনে করেন যেটা বললাম এই কারণে করে আসলে আমি নিজেকে সারা জীবনই চাকরি জীবনে ছিলাম তো চাকরি রিলেটেড অনেকগুলো ইস্যু আমরা সব সময় ফেস করি যেটা ফেস করি কিছু বলাটা আমি যেটা আগে বললাম রিস্কি কারণ আগে এরকম ছিল যে দুই হাজার তেরোতে সবাই একসাথে ছিল আমরা যেটা দেখছি যে একটা সামান্য ইস্যুতে সবে একসাথে ছিল তো ধীরে ধীরে ধীরে ধীরে আগে লেখার চেষ্টা করতাম আর কেউ জানেন তারপর লেখা বন্ধ করে আপনার সাথে আমার তর্ক তৈরি হবে আপনার সাথে আমার দূরত্ব তৈরি হবে এই জন্য কোনো কিছু নিয়ে কথা বলা এই জিনিসগুলা নিয়ে আলোচনা করাটাও আসলে এখন বৃষ্টি হয়ে গেছে দেখা যায় ভাই ভাই দূরত্ব তৈরি হয় যেটা হয় আপনার দূরত্বটা কমে আসে আসলে হ্যাঁ আমি সবাইকে বলি যে একটা লাইন দুইটা চোদ্দ সামনাসামনি কথা বলার সময় একটু ভিন্নই হয় এবং সামনাসামটা থাকে আপনার প্রতিবোর্ড এর লেখার সময় আসলে কোন রিসপেক্ট থাকে না যারা যা মন চায় তাই বলে কোন বড় কিছু মানে না এই জিনিসটা এত খারাপ ছিল না কোন একটা ইস্যুতে আপনার হয়তো বা মানে এ কিংবা বি দুইটা ওয়ে আছে যে এ হইতে পারে মানে একটা কোন একটা জিনিস ঠিক হবে নাকি ভুল হবে এটার প্রবাবিলিটি আপনি এখন যেটা হয়েছে একশোটা মতামত পাই রয়েছে এখন ভুল হওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার নামটা কি বলবেন আসাদ আমি যদি জিজ্ঞেস করি আপনার নাম কি আসাদ আপনি বলবেন আমার নাম আসাদ কিন্তু এখানে একটু ঝামেলা আছে দেশের বাইরে এরপরে চলে গেলাম হচ্ছে প্রায় পাঁচ বছরের কেরিয়ার এরপরে চলে গেলাম ট্রেড ফাইন্যান্সে ট্রেড ফাইন্যান্সে প্রায় তিন বছর ওখান থেকে অনেক জায়গায় মানে এই কোথাগুলো চাকরি করাই স্যার যেটা শিখছি আরকি এখান থেকে রিজিক আসলে আল্লাহ এটা এটা আল্লাহ মনের মধ্যে বদ্ধমূল ধারণা দিয়ে দিচ্ছে আল্লাহ বিশ্বাস তৈরি করে দিচ্ছেন যেমন আমি যখন মার্কিন ছিলাম ওই সময় আসলে সুদের চাকরি কার অর্থের মধ্যে খুব অস্বাধী ছিল আমি হয়তো বা অনেকটাই বলছি একটা জব অনেকটাই বলে বেড়াইছি দর্শন দিয়েছিল আল্লাহ আল্লাহ করা আসবে শীত ঠাকুরের মধ্যে বাংলাদেশে যাদের থাকে আর কি এই ফাইন্যান্স সেক্টর ইন্টারেস্ট থেকে দূরে থাকা অলমোস্ট নেয়ার টু ইম্পিবল খাবার ব্যাপারে খুব কনসার্ন কিন্তু হালাল ইনকামের ব্যাপারে কারণ আমরা আসলে জানিও না আমাদের এই আশেপাশে মানুষ অনেক কোটি টাকা ব্যাংকে রেখে পার মান্থ ইন্টারেস্ট হিসাবে কেন হারাম করছেন খারাপ দিক থেকে আপনি যেকোনো মানুষের পক্ষে আসলে খারাপ দিকটা বের করে মানে এই যে আপনি বললেন যে আহ মানুষ তার কোটি টাকা আছে এক কোটি টাকা ব্যাংকে জমা দেখতে তারপরে করতেছে এই যে এই জিনিসগুলো আসলে যদি আমার এই উন্নয়নের প্রতি যদি লোভ থাকে যদি আমার হচ্ছে মানে জীবনের প্রতি যদি আমার আগ্রহ থাকে বা এটাকে যদি আমি প্রায়োরিটি ছোটবেলার শুনে আসছি এই ডেফিনেশন গুলো যদি আমার মাথায় ঠিক মতো দেখাচ্ছে তাহলে সেই ডেফিনেশনের উপরে বেসিস করে আসলে এই জন্য কাশাকাছির যে কথা মানে এটা আপনি এটা সম্ভব নয় করবেন না রান করতে পারবেন না মানে এখন যেভাবে ছাড়া এটার একটা কারণ হচ্ছে যে আসলে হালাল হারাম গুলো তার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবে এটা নিয়ে আসলে আসলে চিন্তা করান এই মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার কারণ অনলাইনে এখন আর্টিকেলের অভাব সূর্যে আসলে মানুষের জন্য জীবনের জন্য খারাপ আমার আসলে এম বিএ করার পরে আসলে আমার ইসলামের প্রতি আসলে বাড়ছে কথা বলতে কারণ আহ আগে প্রশ্ন হইতে যে আসলে সুখ কেন হার বা গান বাজনা কেন করা যাবে বা সেজন্য খারাপ যে তাকে ধর্ম থেকে দূরে সরাই দিচ্ছে সেটা না সেটি স্পেসিফিক এই ব্যাপারটা একটা জিনিস জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমাদের সামাজিক যে বৈষম্যতা যখন সুদ নেয় একটা কোম্পানি যখন সুদ নেয় তখন সে কি করে মানে আমাদের টোটাল ব্যাংকিং সিস্টেম এ কি হচ্ছে আমি টাকা ডিপোজিট রাখতেছি আর বিভিন্ন কোম্পানি সুদ দিচ্ছে ব্যবসা করার জন্য যদি মনে হয় একটা জেলিন কোম্পানি যদি সুদ নেয় তাহলে সেক্ষেত্রে তার মোটামুটি লোন যখন নিচ্ছে তাকে সুদ দিতে হবে হচ্ছে এখন তাকে তো সে যে ব্যবসাটা করবে সেই ব্যবসা থেকে যদি সে ফিফটিন বেশি প্রফিট না করে সে কি সুদ ব্যাক করতে পারবে এই জন্য এই এই প্রোডাক্টগুলো বা লোনগুলো যেটা নেয় সেটা ভিটি বা হচ্ছে মানুষের মানে জিনিসগুলো মানে যে জিনিসগুলো মানুষের পক্ষে কি বলবেন অপচয় করার যে প্রবণতা এটা যে প্রথমে উন্নয়ন করতে হবে করতে এটা করার কারণে কি হয় তখন হচ্ছে কি আসে তখন এই কনজিউমার প্রোডাক্ট গুলা জন্য মার্কেটিং এজেন্সি আসে আসে সে এমন একটা প্রোডাক্ট তাকে খাওয়ানো হচ্ছে যে প্রোডাক্টটা হয়তো তার লাইফ এ এটা হচ্ছে তাকে শুধুমাত্র করে বা তাকে হচ্ছে আরো অনেক কিছু মানে তার চেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাংকগুলো যখন কোম্পানি লোন দেয় তখন সে বেসিক্যালি ওন করে এবং এই এই কোম্পানি গুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের থেকে আপনার করার জন্য লোনগুলো দেয়া হলো যাদেরকে লোনগুলো দেওয়া হবে তাদেরকে এমন সব কন্ডিশন দিয়ে দিছে যেগুলো আসলে মানে সেগুলো একটা বিজনেস সাথে যায় খুবই লুক্রেটিভ বিজনেস ওনার যারা আছে তাদের কাছে লোন লুক্রেটিভ থাকে এবং কম সুদে লোনগুলো নেওয়ার জন্য তারা কি করে এই লোনের যত কন্ডিশন আছে তারা এগ্রি করে এবং এগ্রি করে আপনার কাছে যদি এখন মনে করেন আপনার কাছে এবং আমার কাছে মিলে এক কোটি টাকা আছে এক কোটি টাকা নব্বই লাখ আমার কাছে আমি করলাম কি করলাম কাছে মিলে এক কোটি টাকা আছে নব্বই লাখ আমার কাছে দশ লাখ আপনার এখন কি হইলে আমি বললাম যে আপনিও দশ পার্সেন্ট এগারো লাখ পার্সেন্টেজ ইনক্রিজ সেম হওয়া সত্ত্বেও আপনার কিন্তু নব্বই লাখ থেকে নিরানব্বই হয়েছে মানে আপনার নয় লাখ টাকা ইনক্রিজ করছে সম্ভব আমার কিন্তু মাত্র এক লাখ টাকা ইনক্রিজ জিনিসটা হচ্ছে যেখানে গরিব এবং ধনী একই পরিমাণ রিটার্ন পাইতেছে সেই সিচুয়েশন যদি আপনার এই ধরনের জিনিস হয় যে হ্যাঁ সে টাকা আছে সে টাকাটাকে আরো ইনভেস্ট করে টাকা ইনভেস্ট করে সে আরো হয় যে মানে ওই ইনফ্লেশনের কারণে যে খাদ্যের প্রাইস বাড়তেছে ওইটা কিন্তু তাকে মিট আপ করবে বড় লোক হওয়ার কোন সুযোগ নেই ব্যাংকিং বড়রা বড় লোক তারা আরো বড় লোক হচ্ছে এটা আমার ইম্প্যাক্ট আছে আপনার খাদ্যের প্যাশের সাথে আপনার কৃষি কাজ করবে তারা তখন ওয়ার্কার হয়ে তাহলে কিন্তু আমার কি হয় আমার একই সাথে দুইটার কারণে আমার ফুড সাপ্লাই কম দেয় যখন কমে যাচ্ছে এটা যেমন আমাদের দেশে যখন প্রচুর হয়েছে আগে কিন্তু আমাদের দেশে এত পেস্টিসাইড ছিল বিষ খেয়ে আমরা সবাই অসুস্থ হইলাম আমাদের এখন তো ঘরে ঘরে ক্যান্সার সেটা আবার এই মানে আমাদের যে খায় সুরু হয় সেগুলা ইউজ করে এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলো এইভাবে এইভাবেই করে মাধ্যমে টাকা গুলো সমাজে আসতেছে আবার ঘুরে ফিরে এটা ওদের কাছে কারণ ওই যে মানুষগুলো লোন নিচ্ছে সেই মানুষগুলো কিন্তু ব্যাংক তো মনে হইল নেক্সট দশ বছর যেটা বললাম কর্পোরেটের ক্ষেত্রে দেশের ক্ষেত্রেও দেশের ক্ষেত্রেও তারা ইউজ করে এটা হচ্ছে সেই দেশের মনিটারি সিস্টেমা আর যদি তুমি সেই দেশের মানুষকে কন্ট্রোল করতে চাও তাহলে ওই দেশের খাদ্য ব্যবস্থাকে তুমি কন্ট্রোল করে একদম সিম্পল কথা পনেরো বিশ বছর আগে যখন দেখতাম যে ওই যে অক্সফর্ম দেখতাম যে গরিবের বৃষ্টি হচ্ছে এখন হয়ে গেছে হচ্ছে বললেন যে এইটা লোনের ব্যাপারটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এই ধরনের খুব অল্প লোনে ই দেয় করা ঠিক হইলো হাতে রাখা মানে কিনে নেয়ের জন্য হবে যখন ওই বাইরের থেকে লোন আপনি আরো ভালো জানবেন আপনার হচ্ছে যখন বিভিন্ন প্রজেক্টে যখন বাইরের থেকে লোন আসে আপনার আপনার কনসালটেন্ট বলেন আহ মেশিনারি বলেন যখন আপনার যদি আপনার জাপান থেকে একটা ফান্ড আসে তাহলে যদি তাদের হচ্ছে প্রসেসিং প্রসেসিংটা হবে প্রসেসিং হওয়ার কারণে যে জিনিসগুলো যদি ধরনের পলিউশন বাট আলটিমেট বেনিফিট তাদের দিতে যাবে আরো যেটা করতে পারে তাদের সম্পদ বেশি থাকার কারণে তারা করতে পারে তারা একসাথে একটা সেক্টর যদি আমার পরেও যায় যেখানে বাংলাদেশের অনেক বড় একটা গ্রুপ আছে ওষুধের ব্যবসাও চালায় সে পানি নষ্ট করতেছে তার ওষুধ খেয়ে তার হাসপাতালে ভর্তি হচ্ছে তো মানে এটা হচ্ছে পুরো একটা বিজনেস আবার দেখবেন যে কনজিউমার প্রোডাক্ট বিক্রি করতে কনজিউমার প্রোডাক্ট বিক্রি করতেছে সেই কনজিউমার সেই প্রোডাক্ট কিনতেছে তারই তারই কোম্পানির লোকজন তার কিন্তু সেই সুযোগটা নাই প্রত্যেকটা টাকা যাবে ব্যাংকের থেকে টাকা যাবে সেখানে ট্যাক্স কাটবে তারপর সেখান থেকে সেই সুযোগটা নেই আমাদের যারা মধ্যবিত্ত আমরা মধ্যবিত্ত থেকে আমরা মধ্যবিত্তি বলতে পারেন নিম্ন মধ্যবিত্ত যারা আছে বাধ্যবিত্তারা তারা হচ্ছে এক ভাইয়ের বক্তব্য এরকম ছিল যেমন বোঝাই ডিফিকাল্ট হবে না যেটা আসলে তাকে কিভাবে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে ওটা অর্থ আমার মনে আছে ধারণা নাই যারা এই ব্যাপারে একটা স্টাডি করছে রচনাল মায়ালটা কি আসলে এই অবসায় ওদের খুব মানে লন্ডনে যে ছিল সে জিতছিল ঠিক আছে তখন আপনার ইয়া ছিল না তো যে ছিল সে খবরটা করছে কি একদিন আগে স্টক মার্কে নিয়ে আসে লন্ডনে নিয়ে এসে বলছে কি আর পরের দিন বা তার দুই দিন পরে যখন খবর আসছে যে আসলে ইংল্যান্ডই জিতছে তখন আবার সব স্টকের প্রাইস বেড়ে গেছে তারা একদিনের মধ্যে এইভাবে মানে ইকোনমি বিশাল একটা স্টক। একটা তো নর্মাল স্টক মার্কেট মানে কি বলে ফিনাল মার্কেট আরেকটা মানে আরেক জাতের লোক বিশ্বাস করে এই টোটাল স্টক মার্কেট মানে হলো ক্যাম্বলিং একটা প্ল্যাটফর্ম মানে নর্মাল মানুষ মনে করে একটা সহজ কথা হচ্ছে যে একটু আগে আমরা এত আলাপ করলাম একদম গরিবের পকেট থেকে লিগাল হয়ে দুই মিনিটে টাকাটা বড় লোকের ঘরে যাবে এইটা হচ্ছে হচ্ছে আপনি ওই ক্যাম্বলিং বলেন মানে দেশের কনসেপ্টে আপনি যদি কোনো আছে যারা জেনেও ইনভেস্ট করে আপনি চিন্তা করতে পারেন একদম টপ লোকজন আছে যারা বসে গেলে মার্কেটটাকে ক্রিয়েট করে তারা হচ্ছে মানে সুপার স্পান্ডার তারাই মার্কেটটাকে চালান তারাই ডিসাইড করে যে কোন স্টক যাবে বা মানে কি তারা তাদের বিভিন্ন কোম্পানির যারা কর্পোরেটারি আছে যারা আপনারা তারা এখানে মানুষকে বেনিফিট দেয় সেখানে হচ্ছে একদম সাধারণ হচ্ছে আপনার মন করেন একদম সাধারণ তার জন্য এই জিনিসটা হচ্ছে এই যে আপনার প্রাইস উঠতেছে প্রাইস নামতে হ্যাঁ আমি একটা জিনিস বাজে ধরলাম সেটা হচ্ছে বললাম এটা সারা দুনিয়াতে আপনার হচ্ছে মানে টাকা টাকা নিয়ে যাওয়ার একটা সহজ এবং আরকি ফিয়ার এন্ড মানে যখন মার্কেট যখন বাড়তে থাকে তখন আসলে গ্রিড কাজ করে যে এই মার্কেট তো লাভের আসলে মানুষ আর যখন মার্কেট পড়তে থাকে তখন আসলে ফিয়ার তো যারা হচ্ছে ওই যারা একটু স্মার্ট তারা উল্টা ভাবে বাতে থাকে তখন উপায় কিন্তু এটা কখনোই আপনার ওই এটা আসলে কোনো রিয়েল ট্রানজেকশন না ইসলামিক অনেকে বলতে আমিও ইসলামিকার চেষ্টা করছি এবং তার কথা হচ্ছে যেটা বললাম যে মার্জিন লোন মার্জিন লোন হচ্ছে যে আপনার মানে আপনি যদি ব্যাংকের থেকে লোন নেন আপনার যদি দশ টাকার এমন সময় ছিল দুইশো টাকার শেয়ার আছে দশ টাকা সে দুইশো টাকা লোন নিয়ে দুইশো টাকা শেয়ার চিন্তা করেন এই দুইশো টাকার বিক্রি করতে হবে শেয়ারটা যদি দুইশো তিরিশ টাকায় যায় তাহলে সে শুধুমাত্র সুদ টাকা পে করতে হবে ত্রিশ টাকা নিচে চলে যায় দশ এগারো অনেক বেশি হয়েছে তাই না অনেক বেশি হয়েছে তখন এটা যদি নিচে চলে আসে তাহলে তাকে হচ্ছে দুশো টাকা লোন সুদ করতে হবে তিরিশ টাকা সুদ দেওয়া লাগবে আর যে এই জিনিসটা হচ্ছে যে কত মানুষকে যে নিঃশো করছেন আমার আমি তো জয়েন করলাম কত সালে দুই আমি আসলে একদম করছি দুই হাজার এগারো তো জয়েন করছি আমাদের যে বস ছিল খুবই লোক ছিল যেদিন আমি জয়েন করি তার সাত আমি জয়েন করার দিন জানতে বললাম যে আমার জয়েন করার সাত দিন আগে ওই কোম্পানির ফুল মার্চেন্ট ব্যাঙ্কের সবগুলো লোককে করা হচ্ছে কেন ছাঁটাই করছে তারপরে চেঞ্জ করে তারা ইচ্ছা মতো খেলছে হ্যাঁ ইচ্ছা মতো খেলছে যখন ধরা খেয়েছে তখন তার তখন আসলে ওখানে প্রায় দুইশো তিনশো ছিল তখন হচ্ছে আমি দেখলাম যে আসলে মানুষ কত অসহায় হচ্ছে আমরা তখন এর মধ্যে দুবাই থেকে একটা লোক আসলো সে আমার পা ধরে ভাই আমার সারা জীবনের সঞ্চয় আমি দিছিলাম এই লোকগুলাতে চল্লিশ টাকা জমা এই লোকগুলা সত্তর লাখ টাকা ভাই এই মানুষ এবং তারপর আরো খারাপ হচ্ছে যেগুলা আসলে আমারে বাধ্য করছে বা আমি নিয়োগ করছে এই সুদের মধ্যে কার্বনের ফালু ফালতু প্রোডাক্ট বানাইছে ভাই মানে মানে বাংলাদেশটা তো ভালো বাংলাদেশ আপনি সচক্ষ দেখতে হবে কি করতেছেন বাইরের দেশের মানুষ এত জিনিয়াস ওরা যে কি বানায় সিম্পলি আপনি ওইস একসাথে করে আর একটা সেইগুলো বানায় সে মানুষের কাছে বিক্রি করে এই করে সে তারা হচ্ছে মার্কেটটা কিভাবে হাইপ করেছে তারা ওয়ার্ল্ডিক এটা হচ্ছে জেনুইন কাহিনী মানে এই ফলটা ক্রেডিট করতে পারছিল হাতে গোনা কয়েকজন পাঁচ থেকে ছয়জন এবং মুভি দেখা উচিত হবে মুভির মধ্যে কিছুই নাই কোনো কিছুই নাই পুরো জিনিসটা হচ্ছে এটা হচ্ছে মানুষের কাছে যেটা কোনো নাম গন্ধ নাই শুধুমাত্র ইয়ে বললাম এবং এই ধরনের মানুষ গুলো কিন্তু আপনি বললেন না ফাইনান্স একটা কাজ করে মানুষের ড্রিম থাকে হচ্ছে সম্পূর্ণ মানুষের মানুষের রক্ত চুষা খাওয়া টাকা টাকা কিছু না কিন্তু এর মধ্যে দায়ী আছে আমাদের এই ফিন্স একটা এম বিএ আর কি আসলো সম্ভবত ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি একটা প্রফেসর বাংলাদেশি উনি এমন পড়াইলো অপশন প্রাইসিং আমাদের অনেকে বসেজার হবে যেমনি হোক হেজ ফান্ড ম্যানেজার বাংলাদেশে বসেজার হওয়া সম্ভব না বাইরে যাবে এই অনেকে ইয়ে চলে গেছে অস্ট্রেলিয়া চলে গেছে অস্ট্রেলিয়া চলে গেছে এই কারণে সেটাই যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই এই যে আপনি যে এম এর কথাটা বললেন লোনের উপরে লোন যোগ করে করে মানে এটা তো কোনো ভ্যালুই নেই কোন অ্যাসেট নাই তো থাকলো সেগুলির ভ্যালু আছে ওটার প্রাইস বাড়তে পারে কমতে পারে সেটার উপর ইনভেস্টমেন্ট হইতে পারে রিয়েল অ্যাসেট উপরে আমি জানি না বাংলাদেশের স্টক মার্কেট এরকম কোন প্র্যাকটিস আছে কিনা রিয়েল অ্যাসেট উপরে স্টক চাবেন হ্যাঁ তখন তো আপনাকে আসলেন বাট আমার মনে হয় না যে আপনার ওটা স্টক মার্কেট এর ধরনের কোন অপশন আছে বলে আমার মনে হয় আমি আপনাকে অন্যান্য দেশে মানে ধরেন মালয়েশিয়া বলেন বা এমনকি কাতারে বা ইউকে পর্যন্ত আপনার ইসলামিক সুকুক বলে আরকি ইসলামিক বন্ড যেমন ধরেন একটা জিনিসের রিয়েল ভ্যালু আছে মানে ভ্যালু বলতে যাচ্ছি কোনো রিয়েল এস্টেট হতে পারে ধরেন একটা এয়ারপোর্টের একটা ভ্যালু আছে এটার ফিজিক্যাল প্রেজেন্স আছে এরকম কিছু জায়জ ইনস্টিটিউশন তারপর বা আপনি বিভিন্ন ইসলামিক মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যদি দেখেন ইসলামিক মার্কেটের এক্সপার্ট যারা আছে মুসলিম বেশিরভাগ নন মুস্কিম প্রত্যেকের অনেকের প্রোফাইল খাটতাম এরা হচ্ছে এটা কি মনে করেন যে ইসলামের প্রতি ভালো প্রথম কারা নামাইছে প্রথমত আপনার মানে এস বা মানে প্রথম ইসলামিক ব্যাংক তো নামায়নি এরা এরা হচ্ছে এটা উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা আপনাকে প্রথমে বললাম যে মানুষের টাকা কিভাবে নেওয়া যাবে এখন ইসলামিক নাম কথা নাচিত না ভালো ধরণের রাখা উচিত বাট আপনি মানে এটার এখানে আপনি আমি আমি এমন একটা জায়গায় কেন ইনভেস্ট করবো যে জায়গায় আসলে আমার মানে খুবই কমে মানে আসিফ আসন যে আছে একটা ভালো লেখা লিখছিল অনেক ভালো একটা লেখা লেখছিল ওনার একটা মনে হয়েছে নতুন বই মনে হয় বের হওয়ার কথা ওইখানে কিন্তু বই বের কিন্তু আসলে এমনি না আমার কাছে আমার আমার কোন কারেন্সি নাই যেটা দিয়ে আমি ট্রানজেকশন করতে হবে আপনার যখন কারেন্সি ডিপেন্ড থাকতেছেন তখন কিন্তু আপনি বাধ্য লোন বলছিল ভাই যাতে কথা বলছিলেন যেমন ধরেন আমাদের গোল্ড বা সিলভার সেটার্লে আসছে এর জন্য ধরেন ইচ্ছা মতো করা যায় আলটিমেটলি পেপার মানের ভ্যালু তো ধরে এবং ডলার প্রিন্টের উপরে হচ্ছে এই জন্য বললাম যে আপনার হচ্ছে আপনি যখনই ওদের মডেলে যখন আপনি যে কোনো কিছু ডেভেলপ করেন না কেন আপনার আসলে দেখতে দেখতে দেখতে আমার আসলে কোনো আস্থা নাই বা আচ্ছা ব্যক্তিগত মত জি জি ভাইয়া তাহলে আপনাকে একটু অন্য অন্য টাইপ একটা প্রশ্ন করি সেটা হচ্ছে এটা তো একটা এই মানে এটাকে একটা সলিউশন এটার হ্যাঁ। ডিমান্ডাই দিবে ফুল ডিসক্লোজার থাকতে হবে কোথায় কি যাচ্ছে না যাচ্ছে এবং ওদের সিস্টেম এ ট্রানজাকশন করতে গেলে আপনি ওদের রুলস এর বাইরে যেতে পারবেন আপনি যদি এখন যদি ব্যাংকে ব্যাংকের যত কিছুই বলেন ক্রিপ্টো কারেন্সি যেই বাইরে শুরু করলো আপনার প্রত্যেকটা মেজর ব্যাংক না প্রত্যেকটা মেজর ব্যাংক থাকা এটা তো সেই একই কথা আসলে কে এটা বেনিফিটেড হচ্ছে কেউ তো জানে এবং এটা ডিমান্ড সামনে থাকবে সামনে থাকবে এবং থাকবে ডিমান্ড সামনে থাকবে বলি এটা হচ্ছে যে এই মানি মানে আপনার যত সমাজের মানে আগে কিন্তু মানুষের গোল্ড সিলভার বলে তখন কিন্তু মানুষের জন্য সম্ভব ছিল কারণ ট্রানজাকশন করতে খুব ডিফিকাল্ট ছিলি করা আর এখন হচ্ছে আপনার ঘরে বসে মোবাইলে আপনি সবকিছু বিক্রি করতে পারবেন আপনি গান বিক্রি করতে হবে আপনি নাচ বিক্রি করতে পারবেন আপনি ঘরের মধ্যে টিকটক করে সেটাও বিক্রি করতে পারবেন আমার ড্রাইভার আছে টিকটক ভিডিও বানায় ভিডিও বানায় ইউটিউবে ছাড়ে তো সিরিয়াসলি জানতাম না বউ বলতেছে তুমি কি করোার কি করব আপনার ওই সুযোগটা আবার ছাড়বে না এই সুযোগ আপনি যত কিছুই করেন মানে ওদের নেটওয়ার্কটা এত সুন্দর করা আপনি ক্রিপ্টো বলেন বা যত কিছু বলেন আমেরিকার যে ইসলামের হয়েছে যে এই ক্রিপ্টো কারেন্সি হালাল এবং হালাল হারামের ব্যাপারে যাদের কনফিউশন আছে আমেরিকার মানে জেনারেলি কি মনে হয় ফতোয়ার কথা বাদ দেন যেটা হালাল না হারাম কি সিঙ্গাপুরে একটা পাইছিলাম আহ সমত সিঙ্গাপুরে হ্যাঁ সিঙ্গাপুর এবং মালয়েশিয়া বেস একটা গোল্ড বেস্ট্রিপ্টোকার আপনি জিনিসটা করবেন গোল্ড বেসরকার তাই না আমি জানি সেটা কিভাবে ঠিক হয় কারণ আপনাকে ইসলামিক ভালো থাকতে হবে এরকম মানে আমার ফাইন্ডিংস অনুসারে এরকম কোন নাই বলে যে কারেন্সির করতাম পরে হইলো যে আসলে সেক্ষেত্রে যদি যদি ফেরত চায় তাহলে তো আবার মানে ওই একই সাইকেল যদি কত দিয়ে থাকে সেটা হালাল তাহলে এটা ঠিক যে সামনে ট্রানজেকশন এভাবেই হবে এটা নিয়ে কোনটাওয়ার নাই সামনে পেপারেস ট্রানজেকশন যে আমরা যাচ্ছি সেইটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাট সেটাকে এই ক্রিপ্টোকারেন্সির মোডে আনবে কিনা বা সেটাকে আপনার মানে ব্যাংক থেকে বের হবে কিনা সেটা নিয়ে আসলে রিয়েল ডাউট আছে যে ক্রিপ্ট লিব্রার বিরুদ্ধে বসে এটা এক এক মানুষের এই জন্য আপনি আপনার ইন্টুয়েশন কি বলে যে এই টাইপের একটা আপনার কারেন্সি সেটা ক্রিপ্টো কারেন্সি হোক মানে মানুষ চায় যে সেখানে আপনার ট্রানজাকশন হবে সবাই দেখবে এবং সেখানে কোনো ধরনের সিকিউরিটি ইয়া থাকবে না ঠিক আছে আপনার ট্রানজাকশন কস্ট হবে এখন ব্যাংক যদি আপনার এই একই মডেল নিয়ে হাজির হয় মানুষ সেটা কেন করবে না কারণ নিষিদ্ধ করে দিল তো আপনি তখন কি করবেন এটা তো আপনি টান দিতে পারলে মানে আপনি দেখবেন যে মেইন থেকে কি আছে এই কারটি আমার কেনার জন্য কত বলছে বহু কিছু হবে বুঝছে হ্যাঁ অনেক কি প্রফিট করছে বললাম যে স্টক মার্কেটে আপনার শুরুর থেকে যারা এই জিনিসগুলো আসলে মানে আপনার মানে এইগুলো হচ্ছে পরীক্ষা হয় কথা বলতে গেলে হচ্ছে পরীক্ষা দুনিয়া পাঠিয়েছে পরীক্ষা করার তুমি এসব কি ধরো না ছাড়ো ঠিক আছে আরো এই অস্ট্রেলিয়া মার্কেট ক্লোজ হইলে জাপান ওপেন হয় জাপান ক্লোজ হইলে বাংলাদেশ ওপেন হয় বাংলাদেশ ক্লোজ হলে লন্ডন ওপেন হয় লন্ডন ক্লোজ হলে নিউ ওপেন হয় ঘন্টা এই এক নেশা এবং তখন আমার বউ তো আমার কি শুরু করছে কি শুরু করলে সারা দিনের মধ্যে চিৎনার পরীক্ষা সত্যি কথা বলতে গেলাম মানুষ করে মানুষ মনে করেন শর্টকাটে বড় লোক হয়ে গেলাম একটা জিনিস লাইফে আমি শিখছি যে ভাই টাকা টাকা পয়সা হাতে আসলে সেটা রিজাইক্ট করাটা আসলে অনেক বড় একটা পরীক্ষা আপনার হাতে টাকা আসবে আপনি আল্লাহ পরীক্ষা করবেন সেটা আপনি যদি সময় মতো আমি বাংলাদেশ বাংলাদেশের মানুষ পুলিশের বলে কাস্টমার ঘুষের বলে কত ঘুষের জায়গা কোনো আইডিয়া নেই ধারণা জায়গা আল্লাহ সে আমরা ছিলাম এই যারা ক্লায়েন্ট ওরাই তো টাকা খায় উল্টা মানে এটা খুব একটা সেক্টর যাদের কাছ থেকে মাল নিবো ওরাই ঘুষ খায় আমাদের কাছ থেকে যাদের কাছ থেকে মাল দিবেন এটা হলো একটা দেশের ইকোনমি চালাইতে বিভিন্ন সবাই জানি আমরা খুবই দরকার খুবই দরকার ভাই আমি হচ্ছে প্রথম দশ জনের জন্য জানিনা জাওয়া সারের কোর্সে আসলে এই পাওয়াটা হচ্ছে মোটামুটি আহ লটারির মধ্যে ব্যাপার ফাইন তার মধ্যে আমি আবার প্রথম দুই টাইম দিয়ে পাইছি এখন এরপরে কি হয় মোদা কথা হচ্ছে যে আপনাকে এবং সেক্ষেত্রে ওই যে আমি যেটা ডেফিনেশন গুলোই রং আমাদের সমাজের যেটা ভাই যেটা বলতে ছোটবেলার থেকে সাকসেসফুল মানুষের ডেফিনেশন রং ঠিক আছে আপনার কি বলে নলেজের ডেফিনেশন রং তারপর হচ্ছে এই কান্ট্রি কিভাবে মানে থার্ড কান্ট্রি ছোট কান্ট্রি যদি করতে পারে এবং সবাই ভুকচুক খাওয়াইতে পারে এটা কোনো ব্যাপারই না ছোট ডাটা ইলিমারেট করা আপনার যে আপনার যত ধরনের দুর্নীতি হচ্ছে প্রত্যেকটা দুর্নীতির প্রত্যেকটা জিনিস আপনার জিটিভি দেয়ার হচ্ছে হ্যাঁ আপনার তো মানুষ আপনাকে জিটিপি দিয়ে মাপ সমস্যা কি করবেন জিডিপি বাড়বে তো দেশে তো কোনো কথা বলাই যাবে দেশের যে উন্নয়ন হচ্ছে এটা যদি অস্বীকার করে তাহলে তাহলে আসলে তার ব্যাপারে কিছু বলা নেই সিঙ্গাপুরের নাম নেই না এখন একটা ভালো রিপোর্ট পেরেছিল একটা ছেলে ভেঙে দিল। হ্যাঁ ভেঙে দিলে কিছু একটিভিটি হবে গ্লাস আবার লাগাবে প্লাম্বার এসে অথবা মিস্ত্রি এসে গ্লাসটা লাগাবে গ্লাস কিনতে হবে এই যে একটা কিন্তু কিন্তু। এই বাংলাদেশের এখন জিনিসটা যেটা হইতেছে ঢাকার ভাঙা মানে ভালো রাস্তা ভেঙে আবার আবার রাস্তা আসলে কাহিনী অন্য জায়গায় ভালো রাস্তা আমি তোমার ওই খুব সিন্তু লেখম আপনি ডাক্তার চেম্বারে গেছেন ডাক্তারের চেম্বারে যে আপনি আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে দশ এক নাম্বার যাওয়ার জন্য মানুষ বললাম যে ওরাই সেট করে আপনি একটা জিনিস চিন্তা করেন মানে আপনার এই যে সুইস ব্যাঙ্কে টাকা জমা হয় ঠিক আছে সুইস ব্যাঙ্ক এর টাকা জমা হয় আপনি এটার সাথে আমাদের ব্যাংক থেকে যে পরিমাণ এনপিএল তৈরি হয় মানে যে পরিমাণ মানুষ মানে ইয়া করে আর কি লোন ফেরত দেয় না সাত দিন এটার কারণে যে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায় ঠিক আছে বিশ্বাস নষ্ট হওয়ার কারণেই কিন্তু বাইরের দেশের এই কোম্পানি গুলো কিন্তু কম সুদের লোন দিতে পারতো তাহলে কিন্তু বাইরের দেশের এই কোম্পানি কিন্তু বাংলাদেশে সেই সুদের ব্যবসা করতে পারতো না মিলিয়ন ডলার ব্যবসা করতে পারত না এবং একই সাথে কিন্তু আপনার এই যে যদি সিস্টেম ওকে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার কিন্তু বাইরে পাচার প্রত্যেক কি কারণে ওরা জানার পরেও বাংলাদেশে এইখানে যে আসলে মানে মনে হয় যে এখানে সবাই একসাথে কাজ করছে। ঠিক আছে সবাই বেনিফিটে হচ্ছে মাঝখান থেকে এই যে আমাদের মতো লোকজন মারা যাচ্ছে লোকাল ব্যাংক গুলো লোকাল ব্যাংক গুলোর আপনার মানে টাকা নাই হয়ে যাচ্ছে সুদের হার বাড়তেছে টাকা বাইরে পাচার হচ্ছে আর বাইরের থেকে যারা লোন দিচ্ছে তারা বিভিন্ন ধরনের শর্ত ধরা দিচ্ছে সবকিছুকেই মনে যে একটা একটা সুতায় গাথা মানে একটা সাইকেলের মধ্যে চলতেছে চায়না চাইনার এটা নতুন থাকে না যে কমনওয়েলথের মাধ্যমেই চেষ্টা করে কিন্তু আপনার চায়নার স্ট্র্যাটেজিটা খুব ইন্টারেস্টিং লোনের মাধ্যমে কারণ হচ্ছে ওদের আপনার বুমিং রিয়েল এস্টেট লোন শোধ করতে পারে না আলটিমেটলি এই যে আপনি যেটা বললেন বিভিন্ন শর্ত দেশ মানে কিভাবে দেশ আরেক দেশে কন্ট্রোল করবে আলটিমেটলি চায়নার এটা হচ্ছে নতুন স্ট্র্যাটেজি সেদিন একটা মজা জিনিস দেখলাম যে চায়না কি করছে তাইওয়ানের মানুষ এইসব এই মানে সেই খেলবে এটা আমাদের মেনে নিতে হবে দিও তো নেই করে যেমন মাথা কেমন সময় বের চায়না আবার এই দিক দিয়ে ইনভেস্ট করে ফেলছে আরকি তো অবশ্যই টেকনোলজি তো এটা তো আর না এক সময় হয়তো ছিল আচ্ছা আপনার অনেকদিন আগে মনে হয় শুনছিলাম বানায় ওদের দেশে বানায় না বানালে তো ওদের বানাইলে আর কি যা হলে বাট ডাটি এবং বাংলাদেশে আসছে এটা এটা খারাপ দিকগুলো কত দিক এটা আসলে বুঝার শেষ করা যাবে এটা তো বাংলাদেশ বন্ডিং ছিল না ক্লাসে ছিল বাংলাদেশ এখন এই গার্মেটস এর কারণে অবস্থা হয়েছে লোয়ার ক্লাসে ফ্যামিলি স্ট্রাকচার ভাঙা পড়তে শুরু করছে মানে মানে যারা একটু ভালো পজিশনে আছে এরা কি মানে কোনথিক্স নাই এখানে সত্যি কথা বলতে গেলে কোন ই মানে এখানে আপনার সামান্য ব্যবসা করার কারণে যে পরিমাণ যে পরিমান মানে লেনদেন হয় যে ধরনের কাজকর্ম হয় দেখতেছিলাম আপনার ইপিআই ইন্ডেক্স বলে একটা কথা আছে ওয়ার্ল্ড মধ্যে একশো আশিটা মধ্যে বাংলাদেশ হচ্ছে একশো উনআশি টন কোয়ালিটি হচ্ছে সবচেয়ে খারাপ এইগুলো মানে টেক্সটাইল যদি সলি দেয় না আমাদের দেশ তো আসলে এরকম ছিল না আমাদের যদি আপনার মনে আছে এই জিনিসগুলো তো দায়ী কারা আসলে এই যে এই ইন্ডাস্ট্রি গুলো আসতেছে এবং ওরা কিন্তু জানে বুঝে করছে আমার যে আমার নিচের যে কোম্পানি ওরা কাজ করে বলছে যখন কুসে বুঝে শুনেই করছে ওরা কিন্তু ওরা এগুলো নিয়ে কথা বলে না কেন কারণ তাতে হচ্ছে আপনার এখনো আবার গ্লোবালি শুরু হয়েছে ঠিক আছে তো এই মানে এমন কোন ইন্ডাস্ট্রি নেই আপনি কিছু কথা বলবেন আপনি তো বলে না বুয়েটের কথা এই পড়ালেখার দামটা তোমার মানে টাকা দিয়ে তুমি যদি এই কাজ করো আমি একবার বলছিলাম যে ওরা হচ্ছে মানে একটা দেশের টপ ব্রেন গুলারে নিয়ে নেয় তো মানুষ ওদেরকে ঘেনা করবে কি ওদেরকে আসলে বানায় যা আরে আমি ওইখানে জব ধ্বংস করতেছে ওই যে করা মনে করেন আপনি যদি চিন্তা করেন আমরা কতটুকু ইলেকট্রিসিটি বার্ন করি সারা দুনিয়া কত কত সার্ভার চলে তা শান্তি নাই ভাই সুখানি বিক্রি করে গাছ লাগাবো না করে গাছ লাগাবো আচ্ছা আমার কাজই হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে টাকা নিব এখন তো যে বিভিন্ন টাকা নিজে একটা আদিস মনে হয় যে তুমি অনেকটা নির্দেশ আছে আপনি নিজে করতে পারেন যেমন আমাদের কাজ করে এখন যেটা আছে কেমিক্যাল যাতে কোনো দূষণ না হয় আমি বর্জ্য এতমেন্ট ছাড়বো না ওইটা মিট করার জন্য কি রকম করে বিদেশি কোন চাপ আছে মানে উদাহরণ দিলাম রেগুলেশন আছে যে আমাকে তা না হলে আমি আমার কোম্পানি লসে পড়বে বা ট্যাক্স দিতে হবে বাড়তি যেসব ব্যবসা করে সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতেছি যে এই প্রোডাক্ট গুলি আসছে নিজেদের প্রোডেক্ট করে ওদের যে রিচ আছে ঠিক আছে এরা হচ্ছে এখন পর্যন্ত ওদের আছে সেদিন যে আপনি একটা দুইটা কেমিক্যালের মধ্যে একটা হচ্ছে না আর দেশে প্রডিউস হচ্ছে না প্রডিউস হচ্ছে আমাদের দেশে উচিত ছিল আমাদের দেশে শেয়ার হোল্ডারের প্রফিট ম্যাক্সিনাইজ করা এটা যদি একটা কোম্পানির গোল হয় তখন তো কোম্পানি তো আপনার চিন্তা করবে না কোম্পানি তো সারাউন্ডিং চিন্তা করবে না ওর টার্গেটে থাকবে করতে পারে এই ওই ভিডিও দেখতেছিলাম বুড়িগঙ্গা উনিশশো ষাট সালের ছবি পুরা নীল পানি একদম নীল পানি একদম নীল পানি উনিশশো ষাট সালে বুড়িগঙ্গা এই এই এই কয়েক বছরের মধ্যে জিনিস পুরা কালে বানা ভালো আমাদের আমাদের নিজেদের রেগুলেশন থাকা দরকার ছিল নিজেদের প্রচুর বড় লোক আছে যারা কিনা বাংলাদেশ থেকে মাছ কেনা খায় মাছ খায় বাইরে থেকে মাছ কিনেছে আমরা তো হোটেলে মানে বড় বড় হোটেলে বাংলাদেশ বাজার থেকে মাছ না আমাদের দেশের লোকেরও আছে যারা আগে আমে কারো বা ফরমাল নিজেদের জন্য আলাদা একটা বাগান রাখতো ওই বাগানে কিন্তু না কীটনাশক দিতো না ওই বাগানে তখনই আসতো যদি করছে প্রাইস আপডাউন করে সেটার সাথে বাইরের দেশে আসে বাইরের দেশে যদি একটা নিউজ ফ্ল্যাশ হয় যে এই কোম্পানি এরকম করতেছে যদি পাবলিক সেটাকে মনে করে যে খবর দেখছেন কিনা জানিনা ওই যে ওয়েস্টার্নসব বিভিন্ন বর্জ্য যেগুলি মানুষজন বিনে ফেলায় এগুলো আলটিমেটলি মানে সেদিন আমরা রিপোর্ট দেখতেছিলাম যে বাংলাদেশে ঢাকার মধ্যে ওয়াটার লেভেল গ্রাউন্ড লেভেলের যে ওয়াটার আছে সেটা কতক্ষণ আজকে থেকে দশ বছর আগে হম এখন ওই আরো যেহেতু আমাদের কি করা উচিত ভাই বাংলাদেশে দেখবো এটা তো কন মানুষের কাপড় কিনতেছে সম্পূর্ণ আলাদা একটা ভাব বিভিন্ন চড়াই দিয়ে বিভিন্ন হ্যাঁ যারা আছে মানে যারা বের হবে পাশ করে বের হবে এরা এই অতগুলা চাকরি করছো আমরা চাকরির ব্যাপারে একটা ইয়ে হচ্ছে যে আগের থেকে সেট করে রাখা যে আমি কি আসলে টাকা পয়সা চাই নাকি আমি ক্ষমতা আমি ঢাকায় থাকতে চাই নাকি আমি দেশের বাইরে যেতে চাই এইটা এটা ডিসাইড করাটা যত বড় হয় সরাসরি বলা যায় তো যত বড় হয় তত ভালো হয় যদি দূর করো পরামর্শ নেয় আমি যারো পরামর্শ নিয়ে নেই নিজের বুদ্ধিতে চলছি এটা একটা খারাপ জিনিস বাবা মার উপরে ডিসিশনটা ছেড়ে দেওয়াটা অনেকখানি ওয়াইজ এটার জন্য হয়তো আপনি মানে একটু পাশাপাশি যারা আছে সিনিয়র যারা আছে কিন্তু বাবা মার কথা শুনলে এখন বুঝি যে আসলে ডাক্তার যদি হইতাম মানুষের সেবা করতে পারতো কিন্তু বেশিরভাগ বাবা মাছ বাবা এখন ডিপেন্ড করে বাবা মা কেমন আমি বলছি বিশেষত দুই নম্বর বিশেষত অবশ্যই ভালো কিন্তু সরকারি চাকরি করতে গেলে আসলে অনেক কিছু মেনে নিতে হয় যেটা আসলে হয়তো অনেক সময় সম্ভব হয় না চাকরি করলে তারা আসলে দেখা যায় যে চাকরি শুরু করবর্তী মানে দিনের মতো দুইবার করে প্রফিট পাল্টায় ঠিক আছে মানে মানুষে টাঙ্গায় আর প্রফিট এ টাঙ্গায় তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় করে করে দু তিন বছরের বছরের বাইরে দশ বছর আলাম দেয় ঠিক আছে কিন্তু তাদের সমস্যা হচ্ছে বছরে তারা হয়তো ছুটি কম পায় একটা ঝাড়ের উপরে থাকে আবার মার্চেন্ট যারা আছে তাদের এক ধরনের লাইফ যারা বাইক জব করে তাদের এক ধরনের লাইফ আমার সাথে যায় এটা আসলে আগে থেকে ডিসাইড করা যে আমি এই ধরনের লাইফ স্টাইল আমার জন্য চুজ করতেছি সেইভাবে চুজ করে তাইলে হয় কি ওই পরবর্তীতে যে ট্র্যাক চেঞ্জ করা বা চাকরি করবো না আমার সব সময় ইচ্ছা ছিল আমার বের হয়ে আমার মনে হয়েছে এবং তারপরে হচ্ছে না চাকরি ছেড়ে দিচ্ছে আল্লাহ একটা চাকরি কোন লাইফ স্টাইল না বা এটা আসলে করা উচিত না আমার মনে হয় যদি ক্যারিয়ার কিছু করতে চাই তাহলে এইভাবে প্ল্যানো উচিত কারণ কি হয় আমি যেটা ফেস করছি যখন আমি ছিলাম হইলাম ঠিক আছে আবার বাইরে যখন ছিলাম বাইরে বাইরে হচ্ছে তখন চিন্তা করছে যে এটা তো বাংলাদেশি বাংলাদেশের প্রশ্নগুলো চলে আসে আগে থেকে চিন্তা করে সাইড করে নেওয়া তাহলে আমার পরবর্তীতে আগে সুবিধা হয় যদি আসলে আমার ক্যারিয়ার নিয়ে আগ্রহ থাকে মোটামুটি আরকি মানে সিরিয়াসলি আর ওই তেল মারার জন্য দু একজন থাকবে সেটা ভালো ব্যাংকে যারা হয় ব্যাংক এর গ্রুপিং থাকে এক একটা গ্রুপে পিছনে ধরে একটা গেলে সবটাই নিয়ে যায় ওইগুলো হচ্ছে প্রফেশনাল পলিটিক্স ওইটা কথা বলতেছি না আলাদা জিনিস কোন সন্দেহ নেই মানে একদম আঠারো বছর উনিশ বছর বয়স আমার আমাদের যত আমি জানি না আপনাদের বেছে কি অবস্থা আমাদের বেছে যতগুলো বিশ বছর বয়স বিয়ে করছে সেইগুলো এখন খুবই হ্যাপি আছে এবং এদের মানে ক্যারিয়ার পিকটা ভালো হয়েছে কারণ সত্যি কথা বলতে গেলে যখন কাজের উপরে চিপা চুপা দেয়া বিয়ে করলেই একটা লং টার্ম চিন্তা ভাবনা চলে আসে মাথার ভিতরে যে আমাকে বড় বিষয় করতে হবে যাতে এটা আমার ক্যারিয়ারের জন্য ইয়া হয় খুঁঠার চাকরি ছাড়বেন না হুঠার বসরে দোরানি দিবেন না যেটা আমি দিয়েছি কয়েকবার তাহলে দেখা যাবে তিন দিনের বোনিয়া বাপের বাসায় থাকবে তিন দিন শ্বশুরের বাসায় থাকবে বাপ্মা যদি সাপোর্ট দেয় টিশুনি সংসার চালাবে মানুষ হাজার এই এই তখন ডিপেন্ডেন্সি আসলে অনেক হয় এবং এটা অনেক বড় একটা ব্যাপার আপনি যখন আঠারো বছর বা বিশ বছর বয়সে আপনি বিয়ে করতেছেন বাইশ বছর বয়সে আপনি বিয়ে করেন আপনি যখন একটা কোটি টাকা রেখে যাবেন হয়ে গেল না লং টার্মানি তা সংসার করেন্লাহ তো পানির সাথে সংসার করার জন্য আল্লাহ টাকা কামাই তুই সংসার কর সংসার করে পৃথিবীতে যারা তোর জন্য আপনার প্ল্যানিং করলে আগে থেকেই করা উচিত এটা আমার মতামত আমার তো একটা দেখলাম পাঁচটা বাচ্চা ওর দেহার হিংসা সালে পাঁচ বাচ্চার হয়ে গেছে বিয়ে করছে মনে হয় বিশ বছর তিন ছেলে দুই মেয়ে বেকারত্ব নাইল ইন্ডাস্ট্রিতে গেছেন আমিও কিছুদিন ছিলাম আইটি তে গেছেন তারপরে ফিনান্সিয়াল মার্কেটে সব জায়গায় আর যারা করতে পারে সবসময় পাবে জব এদের কথা না বাকিদের কি অবস্থা খুব একটা ভালো না এটা হচ্ছে সত্যি কথা আপনি জানেন সব জায়গায় দেখতেছেন সেটা গভর্নমেন্টের সামনে আশা করি ভালোই হবে খারাপ হবে না বাট আমার আমার কথা হচ্ছে যদি সুযোগ থাকে তাহলে আসলে ওই যে কথা আছে যে ফুড ফুড ক্ষমতা যেন নিজের হাতে থাকে যত কিছুই হোক না কেন মনে হয় যে এগ্রিকালচারের সাথে সংযুক্ত রাখা উচিত কিছু খাবার টামার করা বা কিছু ধান বর্গা চাষি দেওয়া বা এই জাতীয় জিনিসগুলোতে নিজেকে ইনভলভ রাখা উচিত কারণ যাতে যে কোনো ধরনের ইকোনমিক সিচুয়েশনে অন্তত খাওয়ার সমস্যাটা যাতে না হয় সারা জীবন মানে গ্রামে জমি থেকে আসলে হয় কি আপনার মানে সাপ্লাইটা ঠিক থাকে আপনার খাওয়ার জন্য হয়তো টেনশন করার কিছু নাই তো যখন আপনার খাওয়ার জন্য অতটা বেশি টেনশন করার কিছু থাকবে না তখন কিন্তু আপনি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবেন ফসল দেয় না কিন্তু এখন খুব ডিফিকাল্ট হয়ে গেছে ব্যাপারটা আপনি যদি চান যে বর্গা করবেন বাইরে দেশে গিয়ে জমি কিনে মানে আমাদের দেশে হয় না আরকি মানিকগঞ্জে সবাই সবাই বুঝে গেছে তো কারণ চাকরির উপর আপনি যখন ডিপেন্ডেন্ট হবেন চাকরি সেক্টর আসলে বলা যায় না করে কিছু একটা বড় ধরনের আসলে জব কার্ড হবে ঠিক আছে কখন আসলে কোন কি হবে এটা নিয়ে আসলে মানে আপনার দূরদর্শী চিন্তাধারণ খুবই চমৎকার আমার কাছে খুব ভালো লাগলো আরকি না রে এটা হচ্ছে যে ওই যে ওই চাকরি বাকরি এত কি বলে ক্যারিয়ার উপরে হ্যাঁ তখন একটা লোক আসছিল নাম তো আচ্ছা নামটা না ডিসকাস করলাম ছর yeah. so mm -hmm. এবং আমি এই কারণে যেটা যখন যারা নেয় বলা ঠিকলে আল্লাহ এত বড় সিবিআ না তোমার লজ্জ সরম না করে না মানে এটা তারা খুব পছন্দ করে নিজে যখন ইন্টারভিউ নিচ্ছি তখন এই জিনিসগুলা মনে হয়েছে যে মানুষ তারা খুব পছন্দ করে চাকর হয়ে যাব আমি তোমার যেহেতু এখানে মানে আসলে একটা আপনি হয়ে গেলেন খুবই দরকার আমার তো মনে হয় ব্যাপারটা আরেকটু আগে ইন্টার পাস করার পরে কোন সাবজেক্টে আমি পড়বো এইটা একটু যাচাই করা নিয়ে খুবই জরুরি তারপরে না আমার ভাই ওল্ডটা হয়েছে আমি আমার বাপা এসে আমার বাপের এক বন্ধু ছিল আমি যখন কোচিং করতাম একই ভালো কেনা যায় না উচিত মানে একটা কাকু ডাকে না সত্যি কথা বলতে গেলে এমন একটা হয়ে গেছে দুই বছর কোনো করছি। আল্লা শ্রোতা ভাইয়া আজকে আমাদের পডকাস্ট এখানে শেষ अपनारा फेसबुक पेज फेसबुक डट कम स्लैश दि मुस्लिम ग्स लाइक कमेंट और शेयर दिए अक्टीव थकबें और बंधु देो शनार्जन इनवैट करब दि मुस्लिम ग्स डट कमे प्रिभिया सबग एपिसोड सुनते महबूब ए साधे आब्दुल्ला विदाय अल्लमिकम वरम्लाबरकू